জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত জনৈকা মহিলা বললেন হে আল্লাহ রসুল আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দেব আমার এক কাঠমিস্ত্রি গোলাম আছে তিনি বললেন তোমার ইচ্ছে হলে সে যেন একটি মেম্বার বানিয়ে দেয়